সারা বিশ্বের পৃথিবীর সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক ভাবে রামবান এবং কোরআন এই শীর্ষক আলোচনা করে আসছিলাম আজকে সেই ধারাবাহিকতায় आलोचना परचालना कर मुस्तुद्दीन डने आेख सईफुद्दीन बिलाल मदानी एवं डान पास सामने आज शेख यूसुफ अब्दुल मजिद धन्यवाद सामने वाम दिखे शेख সরাসরি কি হয় হাজার বছর যদি কেউ কারো সামনে মানুষের রচিত একটা কিছু তেলাওয়াত করে তার কোনো নেই আল্লাহর কাছে কিন্তু যেহেতু আল্লাহর কালাম আর তাপ বদে লাগে যেমন মানুষের দেহে বা শয়তানের মধ্যেও কোন তাসির করে কি না রোগ বালাই দূরীভূত করা এজন্য আমি সর্বপ্রথম আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ একটা প্রভাব রয়েছে সেই প্রভাব শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ নয় বরং একজন যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে না মানে না সেও যদি কোরআনের আওয়াজ শুনে তার মাঝেও একটা প্রভাব বিস্তার লাভ করে এই মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন এখানে কয়েকটি বিষয় দিয়েছেন তার প্রভাব তার মাঝে বিস্তার বা প্রভাব তার মাঝে একটা সৃষ্টি হবে তো এই করি দিয়ে তার প্রভাব বা তার একটা তাসির রয়েছে যে বিষয়টি আপনি আমাকে চিহ্নিত করে দিয়েছেন সেটি হলো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 মানুষের ভিতরে যদি কুফরি নেফাকি বা ইত্যাদি স্বভাবগুলি থাকে সেগুলিকেও কি করে সেগুলি থেকে মানুষকে সুস্থতায় নিয়ে আসে অর্থাৎ তার মাঝে নেফাকি বা কুফরি বিষয়গুলিকে দূর করে ইমানের দিকে তাকে নিয়ে আসে এটা একটা কোরআনের চিকিৎসা এক নম্বর আরেকটা যেটা যেটা আমরা বলতে পারি যে শারীরিক যেটা চিকিৎসা সেটাও মানুষের যদি বিভিন্ন রকমের অসুখ বা ইত্যাদি সমস্যায় ভুগে থাকে সেক্ষেত্রেও আল্লাহ রবীন্দ্রিমের অনেকগুলি এবং শারীরিক রোগের চিকিৎসা পাশ্চাত্য একটা বিশেষ রোগ দেখা যাচ্ছে মানসিক রোগ সাইকোলজিক্যাল এফেক্টেড তাদের কোনো চিকিৎসা তো আর এই ওষুধপত্র হচ্ছে না এ ব্যাপারে কি মানসিক যে সমস্ত ব্যাধিগুলো আছে আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর এ না করা বিভিন্ন গুণাহে লিপ্ত হওয়া এই সমস্ত ব্যাধি থেকে মানুষকে মুক্ত করে পরিচ্ছন্ন পবিত্র করার জন্যই মূলত আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন মানুষের শারীরিক রোগ ব্যাধি আছে সেগুলো বিভিন্ন চিকিৎসা আছে কোরআন এর আয়াত একটা সুবিধা যেটা যারা কোরআন পড়বেন কোরআনের মাধ্যমে সেই সুবিধাটা আমরা লাভ করতে পারি মূল কোরআনের শিক্ষা সেটা হচ্ছে মানুষের অন্তর্নিহিত যে সমস্ত রোগ ব্যাধি আছে স্পিরিচুয়াল ডিজিজ সেগুলোকে দূরী করে সুস্থ এবং সুন্দর করবার জন্যই কোরআন করিম আল্লাহ পাক নাজিল করেছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে সাইকোলজিক্যাল ব্যাধির কথা আপনি বলেছেন আমি মনে করি যে তারা কোরআন থেকে দূরে সরে গিয়ে তাদের যে আমি মনে করি তারা যদি তাদের জীবনকে কোরআনে আলোয় নিয়ে আসে এবং কোরআন আলোয় আলোকিত করতে পারে তাহলে কোরআনের যে শিফা আল্লাহ পাক বলেছেন তারা নিশ্চয়ই পাবেন এবং কোরআনে আলোয় এসে তারা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 কিন্তু আত্মার রোগের চিকিৎসা যে রোগের চিকিৎসক তো আল্লাহর জিকির বলতে আফজালুল দিক্রি তেলাওয়াত কোরআন তেলাওয়াত করা তো কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করে দেয় কোরআন বেশি বেশি পড়ে তাহলে এই কোরআন পড়াটাই তার অন্তরের প্রশান্তির সবচেয়ে বড় একটা মাধ্যম হবে আমরা তাহলে ভাইদের আলোচনা থেকে সারা বিশ্বের কাছে এই মেসেজ পৌঁছে দিতে পারি সাইকোলজিক্যাল চিকিৎসার জন্য মনস্তাত্ত্বিক রোগ ভালো করার জন্য কত বিনোদনের ব্যবস্থা করেন মন ঠিক হয় না কত মদের বারে পড়ে আছেন মানুষ মন ঠিক হয় না কত লল নিয়ে তারা অবৈধ জীবনযাপন করছেন সাগর পারে বিভিন্ন জায়গায় কোনো অবস্থাতেই সুস্থ হতে পারছেন না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 আল্লা রে রয়েছে আসুন এখানে আসুন ডাক্তার লাগবে না ভোগ আপনাদের করতে হবে না দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে হাজার হাজার না লাখ লাখো সাইকোলজিক্যালতে আসলে কোরআন থেকে যদি দূরে থাকে আল্লাহ আল্লাহবাবুল আলম তাদের এই রোগগুলিকে কিন্তু আরো বৃদ্ধি করে দেবেন আল্লাহ বলছেন ফি কলুবিহীন এই আমার জিকির থেকে যারা বিবেক হবে তাদের জীবন হবে অত্যন্তময় জীবনপীর্ণ এবং অশান্তির দাবানলে এরা দাও দাও করে চলবে সুরাত বলছিলেন একটু ভাই যেটা আবু সৈদিয়াল হাজির যেটা বোখারি শরীফে বিশদ আলোচনা হয়েছে শাহাবাঈ কলাম রাজি আল্লাহ আনহোম তারা একটা দল জেহাদ করার জন্য বাইরে কাজে গিয়েছিলেন জেহাদ করার জন্যে সেখানে একটি গ্রামে গিয়ে তারা তাদের কাছ থেকে কিছু খানা পিনা চাইলে তারা অস্বীকার করল এক পর যে তাদের যে গ্রামের সর্দার দংশন করল এটা চিকিৎসার জন্য তারা দেখলো মদিনার মানুষ এরা ভালো মানুষ এদের কাছে কোনো চিকিৎসা আছে কিনা এবং তাদের এই প্রস্তাবে আবুসাইদ খুদ্দা জ্লাহ তারা আনহো সারা দিয়ে নিজেকে অবশ্য বর্ণনা করার সময় গপন রেখেছেন যে একজন গিয়ে সেখানে সুরা ফাতেহা পড়ে ফুকে দিলেন তাই ভালো হয়ে গেল ছাগলের পাল পেয়ে গেলেন এবং বললেন যে বন্টন করব না পারবো আমরা না জানতে পারব, তাই যখন ফিরে আসলেন এবং এটা পেশ করলেন তখন রাসুল্লাহাম সম্মতি জানালেন বললেন কিভাবে তুমি জানলে এটা সুরাত রোকয়া এবং বললেন যে আমার জন্য এখানে একটা ভাগ বসিয়ে দাও যে একটা আমাদের জন্য শিফা এটা যেমন শারীরিক শিফা এবং আমাদের মানসিক রোগের শিফা এছাড়াও কোরআনের বিভিন্ন অনির্দিষ্ট বহু চিকিৎসা রোগ বালায়ের দিকে আগেই দৌড়ানো শুরু করে সেটা জায়েজ আছে যত রোগ আল্লাহাকৃথিবীতে দিয়েছেন তার জন্য আল্লাহাক তাহলে কি করতে হবে ফালাক এই পড়তে হবে একটা কূপের মধ্যে এই জাদু করা জাদু করা হয়েছিল এবং একটা করে গিরো খুলে যেতে থাকলো ওই কূপের থেকে সেটা ডুবতে তোলা হলো সেটা তোলার পর দেখা যে বানমারা হয়েছে এবং্লাম তার প্রিয় হাসান এবং হোসাইন কে এই সুরা নাচ এবং ফালাক দিয়ে ঝাড়ফুক করতেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবার আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসব। আপনারা অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সাথে আছেন এজন্য জানাচ্ছি এই পরে আবার আপনারা আমাদের সাথে অংশ অংশগ্রহণ করবেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ সামান্য বিরতির পরে আমরা আবার আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসছি আল্লাহ নবীকে ইহুদিরায় জাদু টোনা করেছিল আর কি শুয়ে আছেন মাথার কাছে একজন পায়ের কাছে একজন যেন অদৃশ্য কি করতে হবে মুস্তিনের মধ্যে গিরু দিয়ে দিয়ে কুপের মধ্যে ফেলে রেখেছিলাম একদারা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে মানুষ জাদু করতে পারে টোনা করতে পারে এবং সনিহতই ভাবে সেটা ঝাড়ফুক দেওয়ার তারপরে কি করলেন তার প্রিয় হাসান এবং হোসাইন কে এই সুরা নাস এবং ফালাক দিয়ে ঝাড়ফুঁক করতেন এবং আইসাড়ে যে আল্লাহ তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাম যখনই সুতি যেতেন তখন উনিহাত অসুস্থ হয়ে পড়লেন তখন উনি যেরকম করতে পারতেনা তখন আমি ওনাকে ফুক দিত হাতে ফু দিয়ে ওই হাত আমি করতাম বড় কথার জন্য আরকি এইভাবে আসলে আমরা একটা আগেই সেটার অবতারণা করেছি আলোচনার যে কোরআন করিম থেকে দুই দুই বা দিকে আমরা শেফা গ্রহণ করতে পারি আরোগ্য লাভ করতে পারি একটা হল কুফরি ওইমানি যে রোগ সেটার আরোগ্য আরেকটা হলো শারীরিক যেটা রোগ বিভিন্ন হয়ে থাকে সেগুলি থেকে আরোগ্য শারীরিক রোগ থেকে আরোগ্যের জন্য রাসুল সাল আলহিহ্লাম এবং সাহবাই কেরামগঞ্জ করন মাসিদে যেভাবে উপকৃত হয়েছেন সেটাও দুই দিক থেকে একটা হলো রোগ আসার পূর্বেই সতর্কতা এই সমস্ত উল্লেখযোগ্য সোরাগুলি পাঠ করে সেই রোগ থেকে বিরত থাকার একটা অবস্থা তৈরি করে নেওয়া আর একটা হলো রোগ আসার পর সেটা এই আয়াত করি পাঠ করার মাধ্যমে সেই রোগ থেকে মুক্ত লাভ বাঁচার জন্য ঠিক একইভাবে যেমন সোরা ফালাক এবং সোরা নাস এই দুটি যত রকমের জাদু এবং যত মিনাল জিন্না চুয়ার নাস। जो रकम जी नेपकर्म सेबीनता जी ने अपकर्म आक्रमण थे अनिष्ट थे जादुटना इत्यादि थे आलमीता हेफाजत कर सम्पर्क सही हादी आरोप जो क्यों रोगाग्रस्त हो जा रोगे आक्रांत हो जाए तक जादुग्रस्त हैल्लाम खुबी गुरुपूर्ण रसुल्लाइलम ए सहबाई कैरमगन ए भारिकित्सा ग्रहण करजिद के विभिन्न भाव लिखे वच तैर चिकित्सा बर एक रूपान बाथरूम नहींषेध करजिदर प्रति बेहदी कर लि कर मजिद के अपमान कर निषिद्ध हो तो ले एक्टा के। एक्टा के। लिखे का पुटल बेधे रातवाटेन बर्जन करना बरसूल सोल्लाम कर सुरागुली पाठ करार्धमे अथवा एक जन अपने गाएफ दिए पाठ कर दवार जो भाव शेफा रोग थे आरोग्य पे मध्य सर्वश्रेष्ठ सुरा हिसाब फातेहा आयातर मध्य सर्वश्रेष्ठ आयत ही आयतुल कुरसी जे विभिन्न फजिलत सुरा বাকার এই আয়তাল কুর্সি পাঁচ অক্ট নামাজের পরে পড়বে নিয়মিত তার এবং জান্নাতের মধ্যে শুধু যে এটা থাকবে বাধাটা সেটা হল তার মৃত্যু মানে মৃত্যুর জান্নাতে হয়ে গেল এছাড়া নবী যে ব্যক্তির আয়তাল কুর্সি পরে শুয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ রবীর পক্ষ থেকে একজন হা হাফেজ সকাল পর্যন্ত একজন ফেস্ত তাকে পাহারা দিতে থাকে এবং ফুকের ক্ষেত্রেও আয়তাল কুর্সি আমরা দেখেছি साधारण ग्रामे आईतल कर्सी पड़े सापर जाएल रोग चिकित्सा बंदी आयतल माल शय चोरी ख्याल आयुरी রসুলের কারিম সাল্লাম তাকে একটা খাদ্য ভান্ডারে পাহাড়া দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন তিনি যখন রাতের বেলা দায়িত্ব পালন করেন দেখেন একজন এসে খাবার নিয়ে যাচ্ছে তখন আবহাওয়া তাকে ধরে ফেললেন সে বললো যে লাউ আমাকে ছেড়ে দাও আমি আর ফিরে আসব না গরিব সেই জন্য আমি চুরি করেছি আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না তখন ছেড়ে দিলেন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 তোমার পড়লে পরে তোমাকে আমি আর কোন ক্ষতি করতে পারব না তখন এই আয়ার শিক্ষা লাভ করে তিনি শয়তানকে ছেড়ে দিলেন তারপরে যখন নবীর সত্য কথা বলার সেই মৃত্যু সত্য কথা বলার যেটা বলেছে সত্য ব্যক্তি নয় কিন্তু এই ব্যাপারে তোমাকে যা বলেছেন বলেছেন এই জন্য আমরা এখান থেকে পেলাম তারপরে ঘরে চর্চা থাকে তাহলে জাদু টোনা ইত্যাদি যত কিছু হয় তার থেকে শান ইত্যাদি আমরা থাকতে পারি এ ব্যাপারে আরো কিছু অ্যাড করার থাকে বিষয়ে সুরে বখার শেষের দুই আয়াত যেটা আছে এ বিষয়ে আল্লাহ নবী সালাম উনি বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রে শোবার পূর্বে আয়তাল করছি শেষ দুজ আয়াত পরে তাহলে কাফা তাহ তাকে নিরাপদ থাকার জন্য এটাই যথেষ্ট আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট একটা ফেরিস্ত দিয়ে দেন তাকে হেফাজত করার জন্য তো এটাও একটি মানে মানুষের বিশেষ কাফাতার যে সেখানে উপকারে আসবে দুর্বোধ রহস্যপূর্ণ কথা অর্থহীন কথা কিংবা শ্রেক মিশ্রিত কথা ইসলামী আকিদা বিরোধী কথা যদি কথা পড়া হয় বা লেখা হয় বা তাদের ফু দেওয়া হয় পু ভালো হলেও গেড়ে দেওয়ার সাথে সাথে ফু দেওয়া কিন্তু বৈধ হবে না অনেক সময় আমরা শেরেকের মধ্যে লিপিবদ্ধ হয়ে পড়ি আবার কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মান নির্ণয় করি পিসমিল্লার মান সাতশো এই নকশা সাথে রাখলে এই হবে না বাচ্চা পেশাব করবে না আমার ওই ভালো কাগজ এক ও প্রলেপ দেওয়া কাগজের মধ্যে দিয়ে কাজ ধরে আল্লাহর কালাম পুষেছে না এই কিন্তু ঠিক না অনেক পুরানের নাম নেওয়া দেওয়া হচ্ছে কিন্তু শরীর বিরোধী কোনো কিছুই আমরা ঝাড় ক্ষেত্রে না করে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং চিকিৎসা নেওয়ার জন্য যে বিধান আছে তা যেন সংযত আমরা ব্যবহার করতে পারি আল্লাহাক আমাদেরকে তরফিক দান করুন এতটুকু বলে আমরা আমাদের আজকের আসর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত